قالين ولحن تذاكروا فبان ما تذاكرون قالوا لنا الرسحاء قالوا ان تعلموا ما قد ذكرنا لكم قبل خمس ايات ذكرت الدخان وتجرت وذكرت فتله من ما بقي الشهر وذكرت عيسى بن مريم وماتت مريم مذعود ووصلت الرسولين خصبا بالحسب وخصبا بالماضي وخصبا العرب واخر ذلك أنا যা আজি মন কথা দ্বিতীয় পর্যায়ে এই মহাসম্মেলনের যারা পরিচালনায় আছেন তাদের প্রশংসা করছি যে আল্লাহ তাদের মাধ্যমে দিচ্ছেন আল্লাহ বিষয়টা কেমন নিদর্শন দুনিয়াতে যে কোনো ঘটনা ঘটন ঘটন না কেন তার আগে কিছু নিদর্শন দশটা বড় বড় নিদর্শন দেখা যাবে তার মধ্যে তিনি উল্লেখ করেছেন এক নম্বর ধোঁয়ার কথা দ্বিতীয় নম্বর দরজালের কথা তৃতীয় নম্বর একটা অদ্ভুত পশুর কথা তারপরে আমার হচ্ছে যে সূর্যাস্তের দিক থেকে আপনার সূর্য দিতে হবে তারপরে এবং হচ্ছে তারপরে তৃতীয় তিনটা ভূমিদাস দেখা দিবে একটা ভূমিদশ পূর্বে আরেকটা ভূমিদশ পশ্চিমে বিশ্বে এবং আরেকটা ভূমিদশ সেটা আছে আরবক্ষ দ্বীপের এই তিনটা বড় বড় ভূমিদশ দেখা দেবে সর্বশালের যেটা দেখার জন্য আগুন যে আগ্রহদের কথাটা আসবো সেটা হচ্ছে এই যে দশটা আলামত আমরা শুনলাম এই আলামতের ক্ষেত্রে আপনার ধারাবাহিকতা আছে কিনা যেগুলো কোনটার পর কোনটা আসবে এটার কোন নিশ্চিত বর্ণনা আছে কিনা মধ্যে ব্যস্ত এই ক্ষেত্রে যখন সেখান তাকে যখন জিজ্ঞাসা করা হয় যে বড় বড় যে আলোহনগুলো ধারাবাহিকতা আছে সেগুলো কোনটার পর কোনটা তখন তিনি উত্তরে বললেন যে বড় বড় যে আলোচন আছে সেগুলার কিছু এমন আছে যেগুলো ধারাবাহিকতা কিছু আছে এমন যেগুলো নিশ্চিত করা সম্ভব যে কোনটার পরে কোনটা কিন্তু তিনি বললেন আর এটা এত বেশি দরকারি বিষয় না যেটা আমাদের জানতেই হবে এটার পরে ঘটবে যেটা জানার বিষয় যে কোন একটা যদি এই দশটা যায় তারপরে ধারাবাহিকভাবে আসছে তারপর হচ্ছে আপনার দার্জা তারপরে আসছে এদের ব্যাপারটা নিশ্চিত যে আপনার দার্জা যখন আসবে তারপরে শাড়ি কাটতে হবে তারপরে অযোধী থাকা অবস্থায় ইয়াজ মারুচ আসবে তাহলে প্রথমে তারপরে আসেন ইয়াজু মানুষ এই দিনটা আপনি নিশ্চিন্ত যাওয়া যায় কারণ করবেন অযোধী তারপরে তিনি যেটি হো করেও কিছু কিছু আছে যেমন ধরো রাখতে হবে এবং একটা আইডিয়া ভিত্তি একটা ধারাবাহিকতা ওনারা দিয়েছেন সেটা আমরা বলতে চেষ্টা কিন্তু একটা আইডিয়া ভিত্তি যে আসতে পারে এটার একটা বর্ণনা আমার পরিদর্শী এবং পুর্তবী রকমের ধ্বংস করে দেবেন একটা আপনার দিয়ে তাদের খাড়ের মধ্যে আপনার সৃষ্টি হবে তারপরে ধ্বংস তারপরে দিবেন তারপরে আপনার দুনিয়ার মধ্যে ফাঁসাল সৃষ্টি হয়ে যাবে হ্যাঁ আবার এইভাবে কারণ দুনিয়াতে হচ্ছে যেগুলো মহামানব যারা বিশেষ করে আমি তারা যখন তারপরে কিছুদিন পরে আবার কি যায় আবার পরিবর্তন শুরু হয় শুরু করে এইভাবে আপনার সামনে মানুষ খারাপ শুরু করবে পরবর্তীতে একটা অদ্ভুত একটা যে ইমানদার এমন এরপরে আপনার বাকিগুলো আসতে থাকে একটু সময় দেওয়া থাকে সময় দেওয়ার পরই শেষ পর্যন্ত তিনি বললেন যে দিকে সূর্য উদিত হবে তখন আর কোনো মানুষের কোনোযোগ্য হবে না এরপরই বলেছে যখন কোনো আমাদের নেই তখন তারপরে বাক্যগুলো খুব দ্রুত করতে থাকবে কারণ তখন আল্লাহর উদ্দেশ্য সে আসলে যাবে কারণ তিনি বললেন আল্লাহ মসজিদের মধ্যে বলেছে আমার মানুষ যারা এই বিষয়েছেন তারা যে ধারাবাহিকতা বর্ণনা করেছেন তার মধ্যে সবপ্রথম হচ্ছে চুক্তি মুসলমানদের হবে এবং এই তারা যুদ্ধ ভঙ্গ করে দেবেন রোমানদের মাঝে এবং আল্লাহ ইসলাম তারপরেই হজরত ইমাম পাঠাবেন এরপরে রোমানদের সাথে যুদ্ধ পাঠ করেন প্রতিষ্ঠা করবেন যেরকম ভাবে পুরো বিশ্বে সুতরাং পর্যটন হবে তারপর যখন বিশৃঙ্খলা সৃষ্টি হবে তারপরে मुखे रोकने पर मानी माध्यम अवस्थान करबें पायत कर मानुष्ठ ঠান্ডা নিয়ে আস্তে আস্তে থাকবেন এবং যুদ্ধ করার জন্য ওনার নেতৃত্বে এইভাবে আসা থাকবে তারপরে আপনার মুসলমানদের সাথে ভোমানদের সাথে বিশাল আচার যুদ্ধ আপনার লেগে যাবে এই জমা দেওয়ার শেষ পর্যন্ত আস্তে আস্তে আলাদা এলাকা এরকম দখল করবে তারা এই বছর এরকম এলাকাগুলোকে স্বাধীন করতেই থাকবে পড়তেই থাকবে শেষ পর্যন্ত ইউরোপ যাবে এবং রোমিয়া যেটাকে ইটালি বলা হয় ওই এলাকা পর্যন্ত যাবে প্রত্যেক এলাকায় তারা ধারাবাহিক ভাবে এই কথা শুনবেন তখন তিনি কিছু দর্জন আপনার অস্বাধিক পাঠাবেন যারা শ্রেষ্ঠ أَوْهَا رَحْمِنُ لهم وَمُفْحِبُوا بَوَالِسَ عَلَى وَجْهُمْ عَرْضِيَةً وَإِذْنِ এবং সে সব থেকে যে সম্পর্কে এবং তার পূর্বের নবীরা কি সতর্ক করেছেন মানুষদেরকে আর এই দার্জা যখন जमीन चल्लिस दिन पूरा कृषि करते विचरण करते थे प्रथम दिन द्वितरण साधारण दिन आल्ला क्षमता देवे जरा रोजगार कर तुम्हें आकाशर कर जमीन की जो अर्डर कर जमीन की अपना फसल दीबी অলৌকিক তাদের জন্য দার জাহটা দরকার যে দার জাস আরো বেশি অলৌকিক ক্ষমতার মালিক নাকি তাই এটি আসলে অলৌকিক দেখলে বলেছে না কামালের পেছনে ঘুরে বেড়াবে একটা নিজস্ব কিন্তু যে তার অনুসরণ করবে না তার কাউকে জানা মিলে কেউ করবে কিন্তু সেটাই তার জন্য জান্নাত পেয়ে যাবে আর যে তার কথা শুনবে না হ্যাঁ যে তার কথা শুনবে তাকে জানা দেন সেটাই তার জন্য হয়ে কোন কোন বন্য এই সমস্ত এলাকায় হ্যাঁ বুঝতে পারবে না ফেরেসরা এই এলাকাগুলোকে আপনার কি রক্ষা করবেন এবং পারা দাঁড়ি করবেন এলাকায় সে ঢুকতে না এবং সে আল্লাহ কারণ তার সাথে আবার ইংলাপের জন্য ব্যাপারও আছে আকাশ কথা শুনছে অনুসরণ করবে অনুসরণ করবে এবং যারা আপনার মহিলা আছে এবং তার একটা বিশেষ সে সাথে যে একটা সেটা হচ্ছে তাকে বলবে যে এই আমার মনে তোমার বাপ মা কোথায় তখন তারা তো বলবে যে আমার তো অনেক হ্যাঁ সে তাকে তোমাদের বিশ্বাস করে এই শিখ তোমার প্রভু তোমাকে ঝামেলা করে দেন বাঁচার জন্য শেষের দশ হাজার সেগুলো করেছেন সেগুলো কেউ যদি পড়তে থাকে তখন আল্লাহ ব্যক্তি চলে যাবে ঢুকতে যাওয়া হবে তাকে তার অবশ্যই বের পাবে এবং সে বলবে তুমি তোমার ব্যাপারে আমাদের সতর্ক করে দিলেন তারপরে সে তাকে তখন সে তারপর বলবে যে মারিয়া করলাম এখন তুমি আমাকে বিশ্বাস করো যে আমি যে তোমার আমার প্রভু হতে পারে সেই সময় যখন তিনি এভাবে আসবেন তখন মাথির কথা আগে গেল তখন তিনি দামে উনি নিজের সেনাবাহিনী করবেন যুদ্ধ করার জন্য আর যুদ্ধের জন্য এই অবস্থা চলতে থাকবে যে ইতিমধ্যে আবার কি হবে যে সবাই এরকম নেতৃত্বে মাদের নেতৃত্বে দামস্কৃতি অবস্থান করবে হ্যাঁ সাদা হঠাৎ করে তার চিন্তা আছে সে যুদ্ধ শুরু করবে হঠাৎ করে আওয়াজ আসবে যা এমন হনুষ যা এরকম আওয়াজ আসবে যে তোমাদের কাছে সাহায্য এসে গেছে এটা প্রচুর সময় তখন ঈশা আল ইসলাম হ্যাঁ আপনার গায়ে বর করে নেমে যাবেন হ্যাঁ তিনি আসবেন তখন দেখবেন যে মানুষরা অগ্রসর করবেন যে আপনি নামাজ পড়ুন তখন তিনি বলবেন না নামাজ পড়াবো না তুমি নামাজ পড়াবো এদের তিনি নামাজ পড়িয়ে দেবেন তারপরে ফজর ঈশা আলিদুল নেতৃত্বে তার হ্যাঁ তিনি তখন তার নেতৃত্বে সবাইকে পাথর তখন এমন হবে এবং তারপরে বিজয় সাধিত হবে এবং মুসলমানরা খুব খুশি খাবে এই ইতিমধ্যে যখন এটা ঘটে গেছে তারপরে সাহেতাম শঙ্কা দাঁড়াবে আল্লাহর লক্ষ থেকে বলবেন যে আপনি আমার বন্ধুদেরকে নিয়ে এই নির্দেশ পেয়ে মুসলমানদের দিনে তিনি পাহাড়ের চুড়ায় উঠে যাবেন তখন ইয়াজ বাহিনী বের পাবে এবং তারা কোন কিছু রাখবে না এমনকি নদীর আগরের পানি সব বান করে ফেলবে এরকম অবস্থা থাকবেন এই সাত বছরের মধ্যে এই ঘটনা গুলো ঘটে যাচ্ছে এবং তারা যখন এরকম পাহাড়ের টুকায় থাকবেন তারা আল্লাহ দোয়া করবেন এই দার্জালের ঝামেলা থেকে মুক্তি পাওয়ার জন্য ধ্বংস করে দেবেন ইয়াজি মানুষ শেষে কি ধ্বংস হয়ে যাবে তাদের ওই যে বললাম ঘাড়ের মধ্যে একটা পোকার দেখা দিবে এটা দেখা তারা শেষ পর্যন্ত কি ধ্বংস হয়ে যাবে ইতিমধ্যে কথা সেটা আছে। যখন তারা শেষ করে ফেলবে তখন তাদের এরকম হত্যা করবে পরে বলবে সব শেষ করে দিলাম সব তো মারে ফেললাম এখন তাই আকাশে যারা আছে বলার পরে তিন মতো আকাশে দিয়ে আকাশে তিন তিন করেন এরকম তারা শেষ পর্যন্ত কিছুক্ষণ পরে হজরতাম একজন বিশিষ্ট ব্যক্তি সবগুলো মরে গেছে তখন তিনি সবাই খেয়ে নামবেন কিন্তু নামার পরে ঠিক আছে অসম্ভব এতই আজ এগুলোর বন্ধ চলে গেল না তার সেই ক্ষমতা বিস্তার করবেন ইনসা প্রতিষ্ঠা করবেন ইসারা ইনস্লাম তারপর ঈশ্বর ইসলামের পরবর্তীতে কি হবে মৃত্যু হয়ে যাবে যখন পরবর্তীতে হঠাৎ একটা পশু বের হবে যে এই পশুর কাজটি সে কথা বলবে মানুষের সাথে পশুটা মানুষের সঙ্গে কথা কি। সে যখন যখন কোন সূর্যাস্তের দিক থেকে সূর্য উঠে যাবে ইতিমধ্যে একবার পরীক্ষা তখন কিন্তু সবকিছু বন্ধ হয়ে যাবে তো আর চলবে না যার যেভাবে আসে ওইভাবে সব শেষ আর সূর্য উঠার পর এই সূর্য আপনার তিন দিন পর্যন্ত সাবার উঠে যাব এরপর যেটা আসবে ধোঁয়া দেখা মানুষ দেখা যাবে সূর্য দেখা যাবে দেখা যাবে না আজিব হবে আর এই ধুঁয়া বেদ হওয়ার পরে কাঠের যারা আসে করবে হ্যাঁ কিন্তু তার কাজ করলে কোনো কাজ হবে না তাদের কোনো কাজ দেবে না যেটা সেটা হচ্ছে আপনার একটা বাতাস পাঠাবেন খুব আরামদায়ক একটা বাতাস এই বাতাস যারা মহিন আছেন তাদের গায়ে জন্য লাগে হ্যাঁ তাদের এই গায়ে কোনো বাদ দেওয়ারই হবে নাই আর কিছু প্রয়োজনীয়তা দেখা দিবে না তখন মসজিদ থাকবে এরকম প্রভাব থাকবে না সবকিছু যাবে এরকম ভাবে ধ্বংস করে দেবেশা যে কেমন বসবাস করবে না এরকম পরিস্থিতি সৃষ্টি হবে এখন তারা তারা বলবে বলছে আমাদের বাচ্চাদের দিকে শুনছিলাম কোন তখন কোন সত্যবাদা থাকবে না আমারও থাকবে না কোনো কিছু থাকবে না সয়েদার একটা জিন জিনিস মানুষ সব একটা বার হয়ে যাবে আপনার আগুন ইতিমধ্যে একটা বিশেষ করে খোলা আপনার উঠে যাবে সৃষ্টি হবে এই ব্যাপারে একটা যে পরিস্থিতি এমন হবে কেউ জানছে না রোজা কাকে বলে এরকম ভাবে নামাজ কাকে বলে এরকম ভাবে আরো এবার কাকে বলে সুশই ঠিক না পরিস্থিতি এমন হবে আমরাও বলি কিন্তু এটার কি অর্থ কি মর্মিনা তখন সেবেন আচ্ছা তারপরে শেষ করে দিচ্ছি সময়ের পরে শেষ হ্যাঁ তারপরে আসি যেটা বললাম যখন উঠে যাবে দ্রুত চলে যাওয়ার জন্য আগুনে খাওয়া থাকবে তারপরেই আপনার শেষ পর্যন্ত আপনার পরিস্থিতি এমন হবে তারপরে আপনারা অর্ডার করবেন সব। এই বৃষ্টি মানুষ খবরের থেকে পুরোপুরি গঠন হয়ে পুরোপুরি একবারেপুরি গঠন হয়ে উঠবে তারপরে আপনার আসল ভয় পাবে আমাদের ভয় ভতা দেখতে পাবে কারণ আপনি কিভাবে জানবেন এগুলো গাইডের ব্যাপার হ্যাঁ এগুলো গাইডের ব্যাপার নিশ্চিত জানা নেই বর্তমান অনেক বিজ্ঞানের রেফারেন্স দিয়ে বলতে থাকে যে এটা যদি দেখা গেছে কিন্তু স্বল্প পরিসরে কিন্তু ছোট ছোট আলমগুলো দেখা দিবে আরো তারপরে আপনার বড় আলোচনায় সুতরাং বছর একশো বছর সেটার জন্য আমাদের রেডি হাস না আর কিছু নয় আমরা ইনশাল্লাহ সেটার জন্য নিজে রেডি হবো যার আমরা সেই জাহাবি জানলাম আল্লাহ সবাইকে জানাবাদের জন্য ফোন করবো